يا <تصفيق> <تصفيق> <تصفيق> <تصفيق> <المسؤال> رب <المسؤال> الحمد لله الحمد لله الذي لا تراخى ليون ولا تخالفه الذنون ولا يثقل الوقفون ولا تغير الحوادث ولا يخشى الثوائر يعلم مكا في الجبال ومكا اذا في الارض وعدد قطر الامطار عدد ورقه الاشجار عدد ما علم عليه الليل واشرق عليه النهار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 وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله وقال جل جلاله الذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لنا على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 সংখ্যা বাড়ানোর জন্য আমি তোমাদেরকে পয়দা করি নাই কারণ আল্লাহর মখলুকের সংখ্যা দুনিয়ার মানুষও যদি বাতিল করছে যে আঠারো হাজার মখলুক লম্বা পতটুক পাশু দেখি তো কেউ জানে না দুনিয়ার থেকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এত বড় পিতার আবিষ্কার করতে পারছে যে দুনিয়ার থেকে পিতা বসায়া। মাইপা দেখা দিতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল আছে আবার ওই সূর্যের জমি লক্ষ গুণ বড় কিন্তু কতটুকু লম্বা কতটুকু কাশ ওই প্রথম আত্মা যে আল্লাহ পয়দা করতেন তার মোটা হইল পাঁচশো বৎসরের রাস্তা আম মোটা হইল পাঁচশো রাস্তা রুহুল মানিওয়ালা লেখতেন প্রথম আসমান পালা প্রথম আসমান দ্বিতীয়টার সামনে কুমিল্লা ভিতরে ফুটবল টা যতটুকু ছোট প্রথম আসমান দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট এইভাবে প্রত্যেক আকাশ একটা দ্বিতীয়টার সামনে এরকমই ছোট পাও খাশামা হওয়া কিংবা আসমানের উপরে আল্লাহ সমুদ্রকে ফিট করে দিতেন হুম কুমু কামা গাইনা যার গভীরতা আসমান জমিনের দূরত্ব যতটুকু এতটুকু আজকে মুখলু আজকে উগমন আজকে আমরা চিনি আল্লা কে যদি চিনতাম যে আমাদের আল্লাহ কে আমাদের খালেক কে আমাদের মালে কে আমাদের পরিচর্যা করেনা রক্ষণাবেক্ষণকারী কে এটা যদি জানা থাকতো তাহলে ধরিয়া দোস্ত দুনিয়ার সমস্ত মানুষই আল্লাহ কে পাওয়ার জন্য শওখান জানতে হবে যেটি রহমতুল্লা কথা ছিল যে দাওয়া তো পাবলিক দিয়ে আপনি কি চান বলে আমি এই কথাতেই চাই প্রত্যেক মানুষ সৌকান আল্লাহর জন্য জান দিয়া দেয় আর এক টুকরা জমির জন্য যান দিয়া দিতেছে দোকানের জন্য যান দিয়া দিতেছে চাকরির জন্য জান দিয়া দিতেছে বলে জানতো যান কি মান পর্যন্ত দেওয়া দিতে। যদি চিনত আল্লাহ কে জানতো আল্লাহ কে আমাদের লক্ষ্য জানা থাকত তাহলে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন দিকে দৌড়াইত না সে আল্লাহকে পাওয়ার জন্য শৌকান চাঁদ দেওয়া দিতাল্লা পাপ মেরে দোষ শাক আকাশের উপরে সমুদ্র বানায় রাখতে যার গভীরতা আসমান গভীরের দূরত্ব যতটুকু এতটুকু তারা মাউল বাহারি হিননা সমুদ্রের পানি তাদের হাটু পর্যন্ত পৌঁছে নেয় দুই কান্দা চোদ্দশো বৎসরের এই কাঁধের উপরে আল্লাহর আড়স কে নিয়ে দাঁড়ায় খালকিহি সৃষ্টি লগ্ন থেকে মত পর্যন্ত এটার উপরে যতদিন আল্লাহ হুকুম করেন অতদিন পর্যন্ত তারা একা দেয় দিঘা জায়গা কোথাও খালি নাই জল্লাপ কোন হিম্মিম্মিমুন হিম্ম দাঁড়ানো অথবা রুকু অথবা সেদ্ধা অথবা বসায় কিয়মতো রতো তু তার চোখের পলক চোখে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য কোনদিন হয় না এই কথা সাক্ষী দিতেছি যে তোমার জাতের আর তীপতের সাথে কেউ শরীর নাই সব আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ আমাদেরকে पैदा করেন না সংখ্যা বাড়াইতে ওয়ালা হাম আমরিনা জি তুয়ানকি উন জিনিস নরে দস্তু আল্লাহকে বাইদ্বো করেন না আল্লাহ তোরা আমাদেরকে पैदा করেন আহ মানুষ पैदा দিসা তো আল্লাহ নিজে বানো না করেন শুনো শুনো শুনো তোমাকে কিভাবে पैदा করছি শুনো বলে কুনতা উওয়ালানকি খতাঈনি তুমি সর্বপ্রথম আমার ভাণ্ডারে ছিলাম সূর্যের কিরণের ভিতরে তোমাকে ঢুকেছি মাতার বৃষ্টির কোটার ভিতরে তোমাকে ঘটার পরে জমিনে তোমাকে নিক্ষেপ করছি আজ খালি কুটি উমাহা মা বাবার আমি জমা করছি ওইখান থেকে আমি বাহির করছি হ্যাঁ প্রসেসিং এর মাধ্যমে জমা টুপি বাতনি অমনি তোর মা পেটের ভিতরে আমি জমা করছি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 আমি দুনিয়াতে আবাদ করার জন্য সবকিছু করছি কেনই বানাইবেন এদেরকে দুনিয়ার মুখে পড়বে দুনিয়ার ভালোবাসায় ডুববে আর বস্তুর দিকে দৌড় লাগাবে এক সময় আসবে আপস বস্তুর জন্য মখলুকের জন্য আর বস্তুর জন্য জমিনকে রক্তি ছুরি চালাবে সন্তানের গলায় ছুরি চালাবে একজন গলায় ছুরি চালাবে এতনার করবে কেন বলা হবে নেনাক আমাদের সংখ্যাই তো এত বেশি আসলে চিন্তা করলে দেখা যায় আল্লাহ সত্য কথা বলতেন لا يا لم جنود ربي الا خوف الله শুননের শঙ্কা আল্লাহ ব্যতীত কেউ জানে না ফেরেশতার শঙ্কা আল্লাহ ব্যতীত কেউ জানে না হ্যাঁ হ্যাঁ আপনাকে আমাকে পরিচালিত করতেছে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহ আরে শুনো শুনো শুনো কুমার কণ্ঠনালীতে ফেরেশতাকে বসায়ার আকী الذي يمجز بين التوام والماء والريح যে পাতা সর পানির খদ্দের মুতে ডিভাইডেড করতে এমনে চলছে শোনা আলা ইন কলবি আলা আলা কলবি বিদুনিয়া আল মালায়েকাত মুফকলা তোমার দিনের উপরে এক ফেরেশতাকে বসায়ারakti যে হার্টকে পুরি চালনা করতেছে আরে শোনো শোনো শোনো তোমার কথার উপরে দুই ফেরেশতাকে তুমি যা বলো দুই করতেছে একজনের নাম রকিবনের নাম আকিবাবেক্ষণ করতেছে আমার কাছে তোমাকে হেফাজত করার জন্য ছয়জন নির্ধারিত করছি যে তোমাকে রাত্রদিন চব্বিশ ঘন্টা হেফাজত করতে প্রত্যেকের সাথে চারজন ফেরেস্তা আছে যে রাত দিন বন্দাকে হেফাজত করতে ঘুমের ঘুরে মস্তমত আসে বন্দা জানে না ফেরেস্তা তাকায় আসে হেরাসতে আসে পাহারা দিতেছে যদি আজকে দুনিয়ার মানুষ আল্লাহকে কিনার মতো চিনতো আর জানার মতো জানত দুনিয়ার কোন মানুষের মখলুক মহাপ্রেদের প্রয়োজন ছিল না করবে দুর্গের ভিতরে থাইতে অত কত কিছু বোঝা যায় ঠিক না আর যেখানে সারা দুনিয়ার মানুষ মনে করে রক্ষিত ওইখানেই যখন রক্ষিত না তো আল্লাহ বলতে শুন আমি যদি রক্ষণাবেক্ষণ করতে চাই তো দুনিয়ার কোন মানুষ কিছু করতে পারে না ছয়জন রাখা তোর সাথে ঘরে তবু করে কি ঘটে তোর জানা নাই ফেরেসটা পাকা আছে মসিবত আসতেছে ফেরেসটা আল্লাহর দিকে অনুমতি নিতেছে আল্লাহ আমি হেফাজত করব আল্লাহর হুকুম আসে হাফিজ আবদি আমার বন্ধাকে হেফাজত করো হেফাজত করো হেফাজত করো আল্লাহ বলে হাফিজ আবদি আমার মন্দাকে হেফাজত করো ঘুমের করে তোমাকে হেফাজত করা হইতেছে জাগ্রত অবস্থায় আস তোমার শিরা উপসিরা সব কাজ করতেছে তারপর তোমার দিকে দৌড়ায় আসতেছে তো আল্লাহ ফেরেস্তাকে বলতেছে হাফিজ ইস আরে আমার মন্দাকে হেফাজত করে হেফাজত করে হেফাজত ছয়জন সবার সাথে আছে হেফাজত করার জন্য সাথে আছে যে রাত্র কাটায় নির ভিতরে টি কাটায় নফর মালির ভিতরে তা সত্য আল্লাহ তাকে হেফাজত করেই চলছে আবদি আদ করুক বন্ধা তোর রক্ষণাবেক্ষণে 24 ঘন্টায় আমি রত আর তুই আমাকে পয়সা আসি আবধি আবধি টেন আমার বন্ধা আমি তোকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছি আর তুই আমাকে ভুলা পয়সা রয়েছ একবারও আমার দিকে টাকা যাস না যে তোকে রক্ষণাবেক্ষণ করে তো করে শ্বাস যখন ছাড়ে আবার হুকুম অনুমতি চায় আল্লাহ খালি বন্ধ করে দিব না আবার ছাড়তে দিব এজন্য দুনিয়ার মানুষ শ্বাস ছেড়ে মরে বা শ্বাস মরে হ্যাঁ এসে কিছু না এটা তো আরে কাটি মালা কুলমকে নামটা গালি হওয়া যাবে আল্লাহ বলে কোনো চিন্তার কারণ নেই বা মহতের জন্য আমি কারণ বানাই দিব ইয়াজ পুরুষ সাবা ভয় মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোর নাম স্মরণই করবে না মৌক ইচ্ছা দাও মৌতের জন্য কারণ বানায় দেবো মানুষ মৌত নিয়ে আলোচনা করতে করতে বিবিসি পর্যন্ত বোঝা যাবে তোর নাম কেউ নিবে তোকে গাড়িও বানাবে না হই জন্যই তো নেওয়ার পরে জিজ্ঞাস করে আল্লাহ বন্ধ করবো কুকুর মাসে বন্ধ করে দেয় বাস খারাপ মেরে ভাইও মেরে দু মেরে আজিজো মেরে ভাইও মেরে দু মেরে আজিজো আল্লাহ এক নতকে সামনে রেখে আমাদেরকে পয়দা করতেন আর সমগ্র নেতানকে আমাদের অনুগত করতেন এই জন্য আল্লাহ পাপ বলতেছেন শুনো শুনো আজকু রুকাবার তেল জানি আমি এত স্মরণ করি চব্বিশ ঘন্টা তোর রক্ষণাবেক্ষণ করি তোর কাছে সময় হয় না যে তুই আমার দিকে একটু আমি রক্ষণাবেক্ষণ করে চলতেছি আবার বলে আজ তো রোকাবালা তোর সমস্ত গুনাকে আমি লুকায় চলতেছি অথচ তুই আমার খেয়ালি করস না আমাকে ভয় পাস না আমি যদি তোর বুসি সমাজের সামনে চুড়া করি তোর তালামের জায়গায় তোর জুতা মারব জুতা আমি ওই আল্লাহ আমি ওই আল্লাহ যে তোর ভুলকে লুতায় তোর মন্ত্রীটিকে আমি লোকের আস্তি প্রকাশ করতে দেয় মেরে দু মেরে আজিজো এরপরে শুন জমিন কে হুকুম দে তো তোকে পেটে নেওয়া যাবে লাউ হাম বাহত কী সমুদ্র কে হুকুম দে তো তোকে তলো বেশি নেওয়া যাবে লমসুল মালকত কা যদি বেরেস তাদেরকে হুকুম দেয় তো তাকে ধ্বংস করা আমি অপেক্ষায় আছি তুই যদি আমার বন্ধু হাস তো একদিকে আমার দিকে ফিরাজ ইলাইলান তাদের তুই যদি দিনে ফিরাস রাত্রে ফিরাস হস তো আমি আল্লাহ বুকে জরা নিন ওই আল্লাহ আমাদেরকে এক মত করতেন সমস্ত নিজামকে আমাদের জন্য চালাইতেন সমস্ত নিজামকে আমাদের অনুগত করতেন ওই আল্লাহ চল্লে চলা আল্লাহ কেন বানাবেন কেন বানাবেন দুনিয়া গিয়া ফেত্ন کے করবে দুনিয়ার পিছনে গিয়া পড়বে আর আপনাকে বলবে আল্লাহ বলতে বানায় যখন ফেরতে এখন আর করার কিছু নাই আমাদেরকে আল্লাহ রাজ হয়ে যেতে রাত্রে কুদরত দিয়ে বানাইছিম কাকান বলছি হয়ে যাওয়া তুমরা যত বিশাল হোক না কেন তোর হুকুমের তৈরি ইসলামের বিশালত্ব কত বড় সিংা ফু মুখে নিয়ে দাঁড়ায় আছে কান আল্লাহ আড়সের দিকে ছাড়া আছে আল্লাহ আল্লাহ বলবেশ্রফির ইসরাফীর বলবে কাম না রব্বি উর্বু ফুল দিব তো কটা দিব আল্লাহ বলবে না সিজা একের বেশি দুই দেওয়া চলবে না যে বিদিং রসুল বলেন আসমানোর গাছে ওই ট্রাফিক হুকুম দিয়ে যার শত টানা হাইলা দুই ডানা প্রসারিত করলে দুই সীমান্ত ঢেকা যায় উপরে হুকুম আপনাকে এতটুকু বলতেছি তারা না আমার এক পরের কোনটা আমার চলি কমিল আমি এক চাকরির জন্য ব্যবহার করছি আকাশ টুমিনাল আর জমিনের ঠিকা উঠাইছি আপমান পর্যন্ত বাড়ির হিসাব করেন শক্তি তো কোন পরে কত শক্তি যেই ছয় শত পর যে শরীরে লাগানো ওই শরীরের কত বড় শক্তি যে আউ্লা হুকুম দিয়ে পায়দা করছেন কত বড় শক্তি মুসলমান ওই কথা সত্য যে রবকে পাওয়ার লেখা চানের পাটি লাগাইতো বাজি এরকম তাহাদাই ছিলাম বাজি লাগাইতেছে কি লাগাইতেছে বাজি লাগাইতেছে পোর্ট দিকে টাকা ইতেছে না বাচ্চার দিকে ওইখানে তো চান দেওয়ার পার্টি চলতেছে বলে কিন্তু চার সন্তান যুবক লড়ার মতো ক্ষমতা রাখে চার সন্তান সান্ত্বনা তোমার পরিযাকে লোরা ঠান্ডা করা দেব আমি সামনে এই বাইশ লাইনে এই বাইশ বামে এইবার পিছনে এরকম লড়ব যে অহুদের ময়দানের ভিতরে দেখা যাবো আবরণে কাপের দিকে জাহান নামে পৌঁছাবো শেষমে নিজেদের চান আল্লাহ এমন এদিন উঠো উঠো চায় সন্তানের শহীদের বাপ কইলা উঠো কোন করবা কিন্তু বাপ কে বলতে ব্যাপার যদি আখেরাতের মোয়ামলা না হইতো কথা কিন্তু হাখের হাতে আমি ল্যাংরা পাওনি হা হা বউ এরকমই বউ ছিল হ্যাঁ বউগুলো বাড়িতে রাখার জন্য টিটকারি দেয় নাই বরং আরো উৎসাহিত করার জন্য টিটকারি দিতেছিল হা তুমি তো ল্যাংড়া পাওনি ভেজা আসতে তো বহুদের ময়দানে যখন পাহাড়ি জল আসছে তো আমর এগুলো জম্মুরবি আল্লাহ তালুর লাশ বাহির হয়ে গেছে ছত্রিশ বৎসর পরেও মানুষ দেখবে যে আমর এগুলো থেকে কেননা আল্লাহ কে কিনছিলেন মাস্টর কে বুঝছিলেন তো দুনিয়ার কোন জিনিস রাস্তায় খারাপ নেই যার কারণে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করতেন আজকে তো আলেম কো বোঝানো না শিক্ষিত কে বোঝানো যায় না গ্রাম্যকে করতে বোঝানো যাবে অশিক্ষিত কে করতে বোঝানো যাবে শহরবাসীকে করতে বুঝানো যাবে যখন মস্ত আল্লাহ কে কিনছিলেন তো দৌড় লাগানোর মতো লাগাইছিলেন যা তারা আল্লাহ তেরোটা পুরুষ যার তাদেরকে দুনিয়া তেরোটা তেরোটা জন্যই বলতে আল্লাহ বলতে শোনো শুনো দুই জায়গা তুই আবাস কর তোর জিনিস আবাস করে দিবা আবাস করে দেন জিম্মারিতে আবাস কর আমি তোকে দুনিয়া তো বলছিল আল্লাহ দিয়া দেন দিয়া দেন আল্লাহ তোমাদেরকে দেশত্ব দিব ওদের উপরে যাদেরকে আমিও সমস্ত নিয়ামত ওদেরকে দিলাম আফেরাতো ওদেরকে দিলাম আফেরাতে সব মেয়ামত ওদেরকে দিলাম আল্লাহ আমরা কি করবো সাল্লাহম তোমরা আগের অনুগ্রস্ত খ্যাতমস করবা খ্যাতমস আর কোন কামনে পরিচালিত হইতেছে না রেসটা পরিচালনা করতেছে ঠিক না এরই তো চক্ষু দেখে যদি তা না হয় তো তেরো কুঠি তেরো কোটি ক্যামেরা এক চক্ষুতে মাত্র সিক্স সেন্টিমিটার জায়গার ভিতর আল্লাহ পাত এই ক্যাবেন বাহির করতে না একটা আর সাথে জয়েন্ট হয় না দুইটা লাগার কারণে ফায়ার হয় চক্ষুতে শুধু তেরো কোটি ক্যামেরা যদি তাদেরকে কেবলুটি না লাগাইতেন এত বড় আল্লাহ পাক এত বড় শুধু দে করে আর রিপোর্ট দেওয়া যায় বা আর রিপোর্ট মানে খালি না কে লাগাবি আর বোঝাবি রিপ্লাই সাথে সাথে সাথে সাথে ঠিক না পুরাতনই হওয়াজকে রক্ষিত রাখে তারপরে যখন শুনে সাথে সাথে সবকিছু উপস্থিত করা দেয় যতই লুকায় আওয়াজ বাহির করেন না কেন যতই করে আওয়াজ বাহির করতে চান না কেন কোন না কোন সূত্রে কার ওই পরিচয়া দিবে যার ক্ষুদ্র এই জন্য আল্লাহ বলছে অফিসু মাালা চুপ চিরুন কখনো কখনো নিজের মধ্যে ডুবকি মারি তো আমাকে দেখতে পাবে ডুবকি না অফিস আনকু সিকু মা হ্যাঁ আয়রন শুগর যাবে মেশিন ঠিক না এই জন্য আল্লাহ বলছে তুই জায়গা আবাদ করা আবাদ করবি এত আবাদ করবো আখেরা তো আবাদ বুঝছিলেন আর তুই জায়গাকে আবাদের মতো আবাদ কারণে আল্লাহ তো আবাদ আবাদ আজকে আল্লাহকে মাসে ভুলা দৌড়াইতেছি কিন্তু আবাদ হইতেছি না দিন যায় আর বরবাদি বাড়তেছে ঠিক না কি বলে যায় আর বরবাদি বাড়তেছে দুই জায়গা আবাদ কর দুই জায়গা আবাদ কর এক জিনিসকে তহি কর বেশি না দুই জায়গা আবাদ কর এক জিনিসকে তহি কর বলে কে ঠিক করে ठीक ना।, ना, ना और जो सार्केट उल्ट ठीक कर गति ठीक है विद्युत सार्कुलर ठीक है ঠিক কর যেটা হলো তিলের সার্কেট এটাকে ঠিক করাবে দুই জায়গা কে আবাস করাবে একটা হলো মেরে খাজো মেরে দু আজকে বুঝি নাই আবাস করতেছি দোকান আবাস করতেছি বাড়ি আবাস করতেছি কারখানা আবাস করতেছি জমি আবাস করতেছি বাগান আবাস করতেছি কিছু। কিন্তু কোন আবাসম আসাফে মোহাম্মদ কে আমি আবাস করে দিচ্ছি তো বলতেছে তেরো পুরুষকার দুনিয়ায় দিচ্ছি দুই আবাদ জিল্লা হিসা ইসতির জীবন থেকে ইজ্জতির জিন্দগি ওনাদেরকে দিতে তোমর ইসলাম আমরা মরুদানের কুকুর ছিলাম অসলাম দ্বারা ইজ্জত দিতে কন্না জল্লা কৌম ফাহন আল্লাহুবিল ইসলাম আমরা সবচেয়ে ব্যস্ত জাতি ছিলাম ইসলাম জরা আল্লাহ আমাদেরকে ইজ্জত দিতে রবিহ যখন মিশর স্বাধীন করে অমরুল্লাহ আর সেনাপতি আবু ওবায়দা যখন বাইকুল মকদস স্বাধীন করে তো অমর রবি তালা আনহু বাই বলছিলেন ইহুদি পাত্রীরা যে চাকি তো বাইকুল মুক্ত হাতে দিব। না আমরা তো আমিরুল মুকমিনের হাতে দিব কেন আমাদের কিতাবে লেখা আছে আমিনুল হাতে চাবি যাবে চিঠি পঠাই আপনাকে ছেড়া চাবি দিবে না চলতে নদিনার থেকে চলতে চলতে যখন সামের বড়ারে পড়ছে তখন ওই রাত্র বৃষ্টি হয়ে গেছিল প্রচন্ড বৃষ্টি प्रचंड बृष्टि एरक सारा दुनिया सभ्य मानुष मानस मानूष बना धारणा सब चे बल्कि जगह मानुषे कमेलुप्त है तक मानुषे भरे सब चे बोगा निजे मूल्यायन वस्तु भित अपर जय मूल वस्तुर भिते নিজের মান সম্মান বস্তুর ভিত্তিতে নিজের মূল্যায়ন ও বস্তুর ভিত্তিতে অপরের মূল্যায়ন ও বস্তুর ভিত্তিতে এটা সবচেয়ে বড় রোগ আছে কমে বা নিজের মূল্য বস্তুর ভিতরে দেখে আর অপুর কেউ মূল্যায়ন বস্তুর ভিত্তিতে করে যেরকম আজকে আমাদের মূল্যায়ন আমরা মূল্যায়ন করি উন্নত জগতের মানুষগুলাকে আমাদের দেশের বিত্তবানদেরকে তারা যেরকম কোথায় বাস করে প্যারিসে লন্ডন নিউ ইয়র্ক দুনিয়ার বাচ্চা বা সভ্য ছিল তারা স্বামী বাস করতো স্বামী তবু ভাবতেন যে আমিরুল মোমিনিন তো আসবে আর ওনার জানা ছিল আমিরুল মমিন কি পোশাক করে আসবে উনি জানতেন শতকালী পোসাদ হবে উনি ভাবতেন আমিরুল আসবে স্বামের সভ্য লোকেরা উন্নত বিশ্বের লোকেরা সমা আমি ল্যাবার পোশাক বেকার পছন্দ না করেন এই উনি শাম থেকে একটা পোশাক খুব উন্নত লোকদের কিনা ভূগোল তোলে বাস পয়া লয়া। সীমান্তে যা দেখবালের জন্য দাঁড়াইছেন রাত্রে হইছে প্রচন্ড বৃষ্টি বেলা আমিরুল মমিন করছে সীমান্তে এখন পালা হইল গোলাম উপরে উঠবে আমিরুল নিচে মমিন ওই সময় ওই জায়গায় সেই জায়গায় পানি আর পানি কাদা আর কাদা এখন আমিরুল মমিনকে হাঁটতে হবে গোলামকে উটের উপরে উঠতে হবে তা আমিরুল মমিনিন কি করছে আগে জুতা গুলা খুলে ভূগোল চলে এসছে এক হাতে কাপড় কেউ করতেন আর এক হাতে ঢুকবে ঢুকবেন আমার পৃথিবী তো স্বামের সংক্রান্ত লোকেরা স্বাগত জানানোর জন্য আসতেছে এই অবস্থা তো আমিরুল মোমিনকে কেউ পছন্দ করবে তাই ইচ্ছা করতেছে আমিরুল মমিন কি বল বলতে আলাইকা আলাই সুরা সাম স্বামের সংর্ত ব্যক্তিরা এখনই আপনার স্বাগত জানানোর জন্য আসবে দেখলে বলতে পেরি সিংহের গর্জন বাতিল হইতে আপনি অবিল পরিবর্তন হয়ে যেত কথা বলল হবির ইসলাম আল্লা ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করতেন আবু রবি বলে আমি চব্বিশ ঘন্টার জন্য নিজেকে গায়ে ফেলছি আমার সামনে যাই যাই ভয়ে ফেলায় বেরে ভাইও মেরে দত্ত মেরে আজিত আল্লাহ ইসরতওয়ালা কিন্তু ওনাদেরকে দুই জায়গা আবাদ করার কারণে ওই দুই জায়গার আবাদ কথা হলো কোরআনে বলতে কোরআনে কোরানে হাদিসে না হাদিস তো পরে বয়ান করবো আমি কোরআন বয়ান করব কোরআনে দুই জায়গা দিব দুনিয়া দ্বিতীয় কোন জিনিস দ্বিতীয় আল্লাহ পাক আল্লাহ পরিপূর্ণ উপরে আমল করার যে দিনের বিন্দু মাত্র ছেড়াই বিন্দু ও যদি তাদের সামনে সারা কথা আসতো তার মোকাবেলায় যদি সারা দুনিয়া দেওয়া হতো ফুটবলের মতো উড়ায় দিতেন ওই দুই দিনের বিন্দুকে চুমা দিয়া আপনার বিন্দুও ছেড়তে রাজি না শুধু বলতে যেটা জায়েজ আছে ওলাম একটু আছে আপনার সাথে সাক্ষাৎ করতে আপনি ওই দফতর খানের খানা কমপ্লিটে উঠা খাবেন না ওমরিয়া হস্তেছে দিব আজকে বলে শূন্যতে চায় এত জরুরি না শূন্য এত জরুরি না ভিতর শূন্যতের ভিতরে নবীন কোন মফলুক কেউ এত তাপস দেয় না নবীর সাহেব শূন্যতের ভিতরে সেই তাপস কোন কাছে ওই নেই এক জাহেরি শূন্যতের ভিতরে যা থাকত আছে এক আদরা আদ্রতের ভিতরে যে তা কথা। আজকে তো শূন্য কে হারাই শক্তি কে হারাইতে নাইলে এক জামায়া ছিল এরা পাহাড় সমুদ্রের উপরে গোড়া দৌড়াইয়া দুনিয়া জাতিকে দেখা হাত পিয়া অগ্নিগিরি বন্ধ করা দেখাইতে জমিনের উপরে কোড়া মায়রা ভূমিকম্পকে বন্ধ করা দেখাই তারা তো ওইটা কি বলে দ্বিতীয় দুনিয়ার সামনে কথা দিতে জিনিসটা কি আর মারতেছি চার ভালোবাসায় বলে সময় আমার কাছে হয় না যার ভালোবাসায় কি হয় না সময় হয় না যার পেতে পড়া সময় হইতেছে আমার কাছে আমি আমার খরিদেও আদায় করতে পারছি না প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তিনটা জিনিস খরচ করতে কানা শুনা নেন কান্তির ফটুয়ার কোন মুফতির ফতুয়ার প্রয়োজন নাই কোন মহাজেদ মোপাসের পতুয়া প্রয়োজন নাই আল্লাহর ফতুয়া। প্রত্যেক ব্যক্তির উপরে তিন জিনিস ফসবে আই সমস্ত খরচের উপরে যত বড় ফর নিজেকে জাহান্ন থেকে বাঁচানো আমি খুব দেখুন আল্লাহ বল ইনসানিয়তকে জাহান্ন থেকে বাঁচানো ফরজ সমস্ত ফরজ আগে আল্লাহ বলতে ইন্ডি যাই খালিফা করে আমি খালিফা বাজায় পাঠাই দ্বিতীয় ফল সারা দুনিয়র ইনসানিয়তকে মোহাম্মদ রসম উল্লাহ তরিকার উপরে উঠানো খরচ আনা আওয়ামান ইত্যাবানি আনা আওয়ামান ইত্যাবানি এটা হল দলিল যে সারা দুনিয়র ইনসানিয়তকে নবীর তরিকার উপরে উঠানো সবচেয়ে বড় ফল বললে বুঝে না আলেন কে বুঝানো যায় না বলতে বলতে গলা ফাটে বোঝানো যায় না হ্যাঁ সমস্ত ফরজের উপরে এক নামাজ এত বড় ফরচ না ওই জিনিস যত বড় ফরস মানে ইমান শিখা ফরস ইমানের হালতে থাকা ফরস ইমানের হালতে মরা ইমান কে শিখতে হবে আরে রিওয়ায়াতে হাসান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে ননু আসাবু মুহাম্মদ তাআলমনা আল ইমান সুম্মা তাআলমনা আল কুরআন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমরা ইমান কে শিখছি তারপরে কুরআন কে শিখছি তো হুকম না হুদুহু তারপর কুরআনের হুকম কে আমল পালন করবি তা তাকিল তারা কোরআন কে শিখবে তার হরুপুলা খুব সুন্দর করবে তার সমস্ত হুকুম আকামকে পামাল করবে ধ্বংস করে দিবে যারিটা হাজু এটা তাদের কপালে লেখা ছিল উলা ইটা সেরা রুহাদুম্বা এই গুম্বোতে সবচেয়ে বিকৃষ্ট তবকা रोजा था घूर्नी আবার বলতে আবার বলতে শুনো শুনো শুনো কুকু ওদের জন্য দৌড়া আর ছাড়ো কেন কেন কুকুরের জায়গা কেন ছাড়বো আমার সবই আল্লিম তুমি কি শুনো নয় আল্লাহ রসুল বলতে আর দুনিয়া ও দুনিয়া তো मुर्दा জানোয়ারের মতো শত্রুকে জিপালি টেলাভিহা মুদা জিনিসকে তো উদ্ধার জন্য আল্লাহ দুনিয়ার সন্তান বানানো দুনিয়ার জন্য কেউ খরচ করতে রাজি না খরচ করতে রাজি আখেরাতের জন্য প্রয়োজন হলে চান দিতেও রাজি তো আখেরাতের জন্য তারপরে কি করছে সমস্ত মকলুকের ভয়ের ঠিকা পায় কাউকে ভয় পায় না পাহাড় তার সমুদ্র তার খাতরা এটা তো ফোটা যত বড় মকলুক ও কারো ভয় দিলেন জন্য ললিত কে বলতে হাজার ষাট হাজার সামনে সব পায়ে বেরিয়ে লাগানো তো সেনাপতিকে হাসতেছে আর বলতেছে আমিরুল চেইস ও আমিরুল মোহমিনিস ওয়া চেইস ও সৈন্যের সেনাপতি শোনো শোনো শোনো শোনো তুমি বলতে তো ষাট হাজার আমি বলতেছি মাইিয়া রফ্লি রেসা রপা আমার সাথে আল্লাহ আছে এদের সাথে কোনো আল্লাহ নাইয়া আমার সাথে আল্লাহ সাহায্য আছে এদের সাথে কোনো আল্লাহ সাহায্য নাই ষাট জনে ষাট হাজার জাহান আজকে কিলা ফাতার ওই কিলা গত বছর আমরা দেখাচ্ছি সেটা কালে কিন্তু রবি রবি খেলা স্বাধীন করবে যার ফটক নিজের আছে ঘুরা ও ক্রীড়া দেখলে বোঝা যাবে কত বড়ো যেতেছে না সেনাপতি খালে কি করবো আমার কাছে কি করবো কি করবো এই কথা নাই আমার কাছে জোয়াব একটা কি করে তো করবে তুমি ভিতরে যা বলে যা করাস তা করবো আমাদের মারো না আগে আমরা তো মারতে পারবো না একটু খবর করো রশি নিজে নিয়ে আসছে সেখানের ভিতরে নিচে লাগাইছে দেওয়ালের ভিতরে মায়েরা নিচে আটকাইছে রশ্মি বায়া বায়া নিজে উপরে হচ্ছে উপরে উঠে সবাইকে সালাম দিতেছে সালাম গোয়ার নিজেকে নিজে ভেলা দিতে কতক্ষণ পরে ফটকা বলতেছে সালাম এইবার তোমরা শান্তির সাথে ঢোকো শান্তির সাথে আর কনিমাসের মাছগুলা জমা করো কাম আমি এই জন্য আসছে তো চোখের পানি জড়াইতেছে আর কমতেছে আর বলতেছে আমি না খাও আর আমি তো উটের মতো নিশ্চয়ই মরতেছি স্ত্রীর জবাব দিতেছে কেন তুমি উটের মতো ঘরে মরতেছ আজকে মরতেও যায় না মরার থেকে মরারি কেমন তো মারাতি কাজার রাস্তা আল্লাহ আমি বল রাস্তা আল্লাহ খারী আজ রাই এই জন্য মে দোস্ত মে ভাই মেরে হাতি তো ওই পুরা উঠা বলতে আমারে উঠের উপরে বসা তোমাকে আমাকে চল বলে এত আসার কেন বলে আমি মৃত্যুকে দিতে চাই আর দর্শন লাভ করতে চাই না বলছে আল্লাহ ল تاخ سبان دیا بلا حرام مرتے اور دل دیا چنتا کرو حرام ولا تحصدن قالوا ولا تطولوا في الاثم حرام ایک مستمر نہیں اجریلہ فقیب یاب میرے دوستو میرے بھائیو بلے سنو سنو سنو استری کے وقت سے سنو سنو ما سرتوا غافيان وما اقتربت معرفہ কোন জায়গা আমি ছাড়ি নাই আল্লাহ কটুর তরবারি লাগে ভাঙার ক্ষমতা রাখে না সেই জন্য আমি উত্তর মতো ভয়ে মরতেছি যে ফসল দিতেছে বলতেছে আমি তিনশো সত্তরটা তীর আর তলোয়ারে ডাক পাইতি খালে দিবিক শরীরে প্রত্যেকটার ভিতরে কেন আঙ্গুর ঢুকানো যায় গ্রামের দিলে আল্লাহ ভয় বাহির করে দিয়া আল্লাহ ভয় ঢুকা দিতে আর কি করছে সমস্ত মুখ লুকের ভয় ভয় করছে আলু আর ভয় ঢুকাইছে সমস্ত রাস্তা বন্ধু হাজারটা তারিখ বাঘকে বলতেছে ওই রাস্তা হারাই দিতে রাস্তা দেখা বাঘ রাস্তা দেখাইতেছে আবার সালাম দিয়া দিয়েছে মনে হয় জন্য শেষা করতে সমস্ত লোক লোকের হয়। এদের এদেরকে সবাইকে আপোষে পাইবান উন্মতের সবচেয়ে বড় উন্মতের জন্য হলো সবচেয়ে বড় খতরনাক রূপ উন্মতের ভিতরে আপোষের ফাটল আপোষের এক আপোষে এক পেলাপ উম্মতের জন্য সবচেয়ে বড় খতরনাক জিনিস যেই দিন থেকে মাথা একটু উম্মতের ভিতরে পয়দা হইতে ওই দিক থেকে উম্মত নিচে যেতে শুরু করছে ওই দিন থেকে ভাই বানারি চাল্লা ভাই সবাই চাল্লা ধনী বানায়ারি ছে কি বানারিতে দরি কোরানে বলতে চাল্লা আগনা হুম্লা আল্লাহ না কুলুবিনা সব ধ্বনি সব ধ্বনি হ্যাঁ আল্লাহর তাদের সাথে বিজয় তাদের কপালে লেখা দিচ্ছে বিজয় তাদের কপালে লেখা দিতে আল্লাহ তাদেরকে সমস্ত মখরুখ তাদের অধীন করে দিতে ত্যাগ ত্যাগ বৃষ্টি আমার প্রয়োজন আমার জমিনে গর্ষিত হবি এক ফোটা কারো জমিনে পড়া চলবে না যতটুক প্রয়োজন এক ফোটা বেশিও বর্ষিত হওয়া চলবে না হইতেছে দর্শন করতেছে না করতেছে এক ফোটাও বেশি না আমার জমিনে সীমানার বাইরেও এক ফোটা হক চলবে না যেরকম করতেছে এরকম গর্ষিত হইতেছে সরকারের অধীনে সর্বশেষ আল্লাহ কি দিচ্ছে রবি সবাই খুশি আর আমাদের অনুসরণ করবে তাদের মত আমিও তোমাদেরকে ওই পুরুষটা দিয়েই পুরস্কৃত করব একই বেলা তোমাদের গলায় পড়াবো আল্লাহরই না ተবহুম বেসা আল্লাহরই না ተবহুম বেসা صبرুন করা করবে যেই ফুলের মালা তার গলায় পরাইছি এরকম মালা বানায়া রাইখা দিছি কে তাদের অনুসরণ করবে তার গলায় পরায় দেব এইজন্য তারা কুইকাকে আওয়াজ করছে এক আল্লাহ খরচে তার আওয়াজ তাদের কোন গর্ব ছিল না আজকে আমাদের ঘর আছে ঠিক না তাদের কোনো কি ছিল না আল্লাহর ঘরই তাদের গর ছিল তারা জানতো আল্লাহ বলছিলেন আল্লাহ কপ্পনু যে আল্লাহর ঘরকে নিজের ঘর বানায় আনিল কপ্প আল্লাহ তার কপির হয়ে গেল জিম্মাদিম্মার হয়ে গেল কিছু জিম্মাদি তার শান্তির জিম্মাদার আল্লাহ তার রহমতের জিম্মার আল্লাহ তার জিম্মার আল্লাহ তার উপরে রাজি হওয়ার গ্রান্ড আল্লাহ তাকে জান্নাতে পৌঁছানের জিম্মারি আল্লাহ এই জন্য আল্লাহর ঘরকে আবাস করছে এই জন্য পুরানে পাঁচ পুরুষ তার আল্লাহর ঘরকে যে নিজেদের ঘরে কায়ের বাবা বা জিনিস মনে হচ্ছে আল্লাহ রেষ্টা যেটা না ঘরকে আবাস করে নেয় ঢুপড়ি আবাস করছে আল্লাহর ঘরকে তো আল্লাহ কোরআনে পাঁচ পুরস্কারের কথা বলছে তোমার ইমান ডিমু তোমাকে নামাজি বানাবো তোমার দ্বারা নামাজি বানামো তোমাকে জমি বানায় সব থেকে বলে আমি চতুর্থ তোমাদের আমাকে আর কাউকে ভয় করবে না সমস্ত মকলুকের ভয় তোমাদের দিক থেকে ব্যয় করে দেব সমস্ত মকলুকের দিলে তোমাদের ভয় টুকায় দিব যেখানে তোমরা যাবে যার কাছে যাবে তোমাদের ভয়ে তারা কাঁপাইনি তোমাদের নাম শুনবে আর ভিতরে আমি ভূমিকম্প জানিং সারা জগতের আদায়তের চাবি কাটি তোমাদেরকে বানায় যেথায় যাবে যেইখানে যাবে যেরকম সে যাবে হেদায়েত না পাওয়া হলো তোমাদের কেহরার দিকে কা আমি ভরে হেদায়েত পেলাম হেদায়েত পাওয়ার সুযোগ হলো দুনিয়া জানে এই ব্যক্তি হেদায়েত পাবে না তারপরও তোমাদের কেহরার দিকে তাকায় ওই পথපත් তো কোথায় কাটাই ভিতরে উনি লিখছে সর্বপ্রথমে আবাদ করার পিছনে তিনি আল্লাহ দিনকে সারা তুমি মানুষের জিন্দি দিতে গুলা পুরস্কার ওটা খোলা সময় নাই সমস্যা ওটা বোলা যাবে না শুধু এতটুকু জানেন যদি মেরে দুঃস্থ প্রতিষ্ঠিত করার জন্য যদি জিন্দি লাগানো যায় তো মোটা পুরস্কার মোটা আল্লাহ বলে তোর কীতনে সব গুণা মাফ করে দিন গ্যারান্টি সব গুণা আর কি হবে তুমি সমস্ত মাথায় আমি ফল করবো কি আমি করবো না আগে মাসায়াল করে খারাপ দেখা যায় নতুন শব্দ বের করছে তবে আমার টাকা যাচ্ছে এখন মেসায়াল পায় না এখনকার টাকাটা আছে বিভিন্ন আছে অনেক টাকাটা আছে মাথায় মোশাইলের সমসায়াল আছে কি মাথায় আমার আগুন লাগে না যা আমি ওটা মাথায় বকরিও তো লোক কতদিন শ্বশুরে দেওয়া দিচ্ছে আর বকরি তো বকরি একে দিকে দিকে আল্লাহ করে আমি হেফাজত করবো যা রাওনা কর আমি তো ভালো করে কত বুঝতে পারি না এখন সবচেয়ে বড় মশলা দাঁড়া ছাড়াইছে আমি তো একসঙ্গে হত্যা করে আমি তোমাদের সাথে আমার কুমস তোমাদের সাথে আমার কুত্রস তোমাদের সাথে এইবার চাও না মেরে ভাইও মেরে দুশাইল কিছুই মাসাইল না হল করা রাস্তাই ছিল এটা এই জন্য আল্লাহ বলতে তোমাদের সমস্ত মাসায় পইল মাসায় কি দিবেন আল্লাহ বলে তো আমি ওই জায়গা দিন তোর রস্তে বানাইছি তোর ঠিকানো আমি রস্তে খুদর বানাইছি আল্লাহ হাতে বানাইছেন নিজে আদম কলম কথাগত আদর আল্লাহ আদমকে হাত দিয়া বানাইছেন কলমকে হাত দিয়া বানাইছেন আর সেই কুম্ভে নিজের হাতে বানাইছেন আল্লাহ আল্লাহ জবাব দিতেছে আল্লাহ বলতে আচ্ছা আচ্ছা এত কিছু শুনানের পরও তুমি দিনের ভিতরে এখনো খাই ফিরে আসে কি খাই এখনো শুনিয়ার কিছু কথা রয়ে গেছে যে আমরা কি হবে আমরা পিবির কি হবে আমার কি হবে আমার দোকানের কি হবে আমার চাকরির কি হবে আমার মেইলের কি হবে আমার কারখানার কি হবে আমার ফ্যাক্টরির কি হবে আমার কুর্সির কি হবে আমার পদের কি হবে ওখরা একটু মিলাম লম অপাশুন কালি শোনো শোনো ওই তো আমার সিনবা গাড়িতে নিয়ে আনলাম আর ফিরা সাই বানা আল্লাহ তুমি এই জন্য বলছে দুই জিনিসকে আবাস করে দাও এক আল্লাহর তিন সারা তুনিকে আবাস করে দাও আর যত আল্লাহর ঘর মসজিদ সব দাও আমি তোমাদেরকে দুনিয়াকে আবাস করব সমস্ত জাতি তোমাদের কঠিন করব। তোমাদের পায়ের নিচে আর আপেরা তো আমি আবাদ করে নেবো এই জন্য ধরে দোষ বোঝেন বোঝেন বোঝেন হায়াত বড় ছোট আকলের টোকায় পড়েন না আলী রবি আল্লাহ বল যে আকলের দোকায় পড়ল আপল তাকে টুমড়া করে আকলে আকলের ধোকায় পড়ল আর যে ন এক লক্ষ পঁচাশি হাজার ছিল সয়কালে কত বছর এক লক্ষ বছর আজকে দুনিয়ায় কোন তীরের এতগুলা লতক নাই চতুর্থ আসমানের ফেরত তারা ওনাকে ডাকতেন পঞ্চম আসমানের ফেরেস তারা ওনাকে ডাকতেন ষষ্ঠ আসমানের ফেরেস তারা ওনাকে ডাকতেন শেষ পরিণামের ব্যাপারে সে বড় কাফের ছিল উদাসীন ছিল সে কব ছিল যে সাতটা বড় বড় উপাদা গেছি এক লক্ষ পঁচাশি হাজার ফেলছি এখন একটা নাফর মানি তারা আমাকে একটা ব্যাপারই নষ্টা নেই না বুঝাইতে পারছি আমি আজকে বেড়ে দোষ তো সেখায় পড়া এক তো করছি আমরা কিসের ধোকায় প্রথমটা আকলের ধোকায় পড়তেছি আকল ভুজাই দ্বিতীয় হলো নক্সের দুকা এই যে করবে না নিজে আবাস হুটে না তুমি নক্সের উপরও ভরসা করো না নকশের টোকাও আকলের ঢোকাও তুমি পাইবা তুমি তুমি হেদায়াত পাইবা সাথে বলি বের তো চাপায়াপাকে চাপায়া পরি ময়দানে যে জুই জায়গাকে আবাদ করে নিজের দুনিয়া ফেরাতের আবাদিকে বুঝায়া দিব এই জন্য হিম্মতের সাথে বলি কে কে আছে ইশাল আল্লাহ চার চার মাস আর চিল্লা চিল্লার জন্য তৈরি দাঁড়াই বলি চিল্লা আর তিন চিল্লার জন্য কে কে তৈর আছে বলি ভাই বলি হিম্মত করি দাঁড়াই হ্যাঁ যাই চিল্লা অথবা তিন চিল্লা চল্লিশ দিন অথবা তিন চিল্লা জন্য দাঁড়ায় যাই হিম্মত করি আল্লাহ একা একদার করেন হিম্মত করি আরো বলি আরো বলি হিম্মত করে আরো বলি দায় ফটাপট যারা আছে রমজান সামনে চলে আসতেছে রমজানের এসে কে কে তৈর আছেন যে রমজানের গুরু ছ রমজানে আপনারা বাহির মেন না কে কে আছে রমজান পর্যন্ত সীমারা খাচ্ছে আমি তৈরি আছি চিল্লা তিনচিল্লার জন্য দায় হিম্মত করি হিম্মত করি আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই আরো বলি আরো বলি আরো বলি আরো আরো যে দাঁড়ায় বেড়ে দোষ আরো দায় আরো হিম্মত করি রমজান পর্যন্ত সীমা রাখা এদেরকে রয়ে যাওয়া যায় যদি দিকে নিয়ে যাওয়া হয় ট্যাং এ চলে সব ট্যাং এ চলে যায় দিকে কে যাই ভাই ড্যান্ডিকে জমা হয়ে যায় সবাই এদেরকে রাস্তা খোলা দেয়া বাইরে না বারিন্দায় চলি ভাই আরো দাঁড়াই রমজান পর্যন্ত সীমা রেখা যারা রমজানের করুন আমরা রমজানে